মানবতার সমাধান অগণিত সংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিতা আলোচনা আমরা শুনি তারপরে অগ্রসর হইজ أزوازك التي آتيت وجورهن وما ملكت يمينك مما فالله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك بنات خالاتك التي هاجرنا معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْ يَكُونَ عَلَيْكَ حَرَج وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا اشاد هو تسي هنا بي نشتوي أمي الله আপনার জন্য হালাল করে দিয়েছি আপনার স্ত্রীদেরকে যাদের মহরানা আপনি দান করেছেন আর আপনার কাছে কৃতদাসী যারা আছে যাদেরকে আপনি গণিমত হিসেবে পেয়েছেন তাও আপনার জন্য হালাল করেছি আর আপনার চাচাতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা আপনার জন্য হালাল আপনার ফুফতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা হালাল আপনার মামাতো বোন যারা আছে তাদেরকে বিয়ে করা আপনার জন্য হালাল খালাতো বোন যারা আছে তাদেরকেও বিয়ে করা আপনার জন্য হালাল যারা আপনার সঙ্গে হিজরত করেছে এদের মধ্যে থেকে তাদেরকে বিবাহ করাটা আপনার জন্য হালাল আর যদি কোনো মহিলা তার নিজেকে আল্লাহর নবীর জন্য অফ করে দেয় স্যাক্রিফাইস করে দেয় অফার করে আর নবী যদি তাকে বিবাহ করতে চান তাহলে নবী সাল্লাহ আলহিাস্লাম তাকে বিবাহ করতে পারবেন এই কোনো মহিলা কাউকে নবীর জন্য যেমনভাবে অক করতে পারে এটা শুধুমাত্র নবীর জন্যই নির্দিষ্ট অন্য অন্য মমিনদের জন্য এটা জায়জ নয় বরং তাদেরকে নরমাল বিবাহের ভিত্তিতেই স্ত্রী গ্রহণ করতে হবে আর আমি আল্লাহ জানি যে তাদের স্ত্রীদের ব্যাপারে আমি আল্লাহ কি নির্দিষ্ট করেছি সেটা আমি আল্লাহ জানি আর তাদের ডাইন হাত যার মালিক হয়েছে সে সম্পর্কেও আমি জানি যাতে করে আপনার জন্য বিষয়টা কঠিন হয়ে না যায় আবার মুমিনদের জন্য কঠিন না হয় আর নিশ্চয়ই রব্বুল আলমিন আল্লাহ তালা গফুর রহিম এখানে আল্লাহ সুবাহ একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে কথাটা হলো আল্লাহর নবীকে যদিও করে আল্লাহ কথা বলছেন কিন্তু অনেক বিষয় আছে যেখানকার আলহিসাল্লাম কিন্তু এই নবী সাল্লাহ আলিহিসাল্লামের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ থাকে না ইট গোজ বিয় যখন নিকাহ হবে বিবাহ হবে বিবাহের ক্ষেত্রে মোহর আনা ডাউরিটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আল্লাহ বলছেন আমরা মহরানা যেটাকে বলি এটাই মাহার এই জন্য অনেক ওলামাই ক্রামের মতে মোহর সাড়া বিয়ে হলে এই বিয়েটা ঠিক হবে না স্টিল মোহর আপনাকে দিতে হবে এবং মোহরানাটা খুবই ইম্পর্টেন্ট महरानर विषय भूलान विषय करना ये अपना मध्य महरानर विषयना करते चाहिए महराना हल एक कम्पलसरि गिफ्ट जो हजबैंड वाइफ के दीते িয়াল জাতীয় জিনিস হতে হবে আর অন্যান্য অন্য বিশেষ করে হাম্বালি মাঝাবে বলা হয়েছে এরকম হতে হবে জরুরি না যেমন কোরআন শিখাই দিবে এরকম কোনো কন্ডিশন অথবা কোরআনুল করিম এই জাতীয় জিনিসও আল্লাহ এটাকে ওয়াজিব করেছেন কম্পলসারি করেছেন স্বামী দিতে হবে স্ত্রীকে কিন্তু উল্টা সমেরাম আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি কি করেছি না আমরা এখন কি করি মেয়ের ফ্যামিলি মেয়ের বাবা মেয়ের মা এখন জামাইকে ডাউরি দিতে হয় জামাইকে আমরা একটা কৌতুক শুরু করেছি আল্লাহর কসম করে বলি। যদি কোনো স্বামীর জরপ্রবক কোন শ্বশুর বাড়ি থেকে যদি সে যৌতুক আনে এটা হারাম হারাম এবং হারাম এটা জায়জ না কন্ডিশন করে শর্ত করে আনা হারাম शशुरे मोटरसाइकेल बहु दरकार की আপনিও ভুগবেন একদিন আপনার ঘরে মেয়ে হবে না একদিন আপনি শ্বশুর হইতে হবে না আপনার জম্মির জ্বালাবে সেই দিনে যেমন ভাবে আপনি দিবেন সেই রকমই আপনি পাবেন বলবেন যে আমার মেয়ে হবে কবে আমার মেয়ে নাই অনেক পরে হলো আপনার বোন আছে না আপনার বোন বিয়ে দিতে গিয়ে আপনার মা বাবা জ্বলবে তখন কি করবেন আপনি ভাই হিসেবে চুপচাপ থাকবেন জন্য তারা হলো কাপুরুষ ও এরা পরিচয় দেয় এদের মন ছোট যারা শ্বর বাড়ি থেকে যৌতুক যারা যৌতুক হিসেবে আপনি শ্বশুর বাড়ি থেকে নর্মালি কোনো হা দিয়ে আপনাকে দিছে আপনি একসেপ্ট করবেন সেটা ডিফারেন্ট কথা কিন্তু কন্ডিশন করে আর আজকাল এরকমই হয়ে গেছে যে হ্যাঁ ছেলে তো বিদেশে থাকে এত ইনকাম করে তোমরা কত দিবে পয়সা আপনার উপরে দায়িত্ব হলো আপনি ওয়াইফকে দিতে হবে এটা কম্পলসারি আর স্ত্রী থেকে আপনি যদি জোর করে নেন তাহলে এটা আল্লাহ রবুল্লা আলমিন হারাম করে দিয়েছেন হ্যাঁ দেখেন আপনি আনকন্ডিশনাল বিয়ে করেছেন এবং আপনার মনে এই ব্যাপারে কোনো কিছুই নাই কিন্তু এরপরে আপনার স্ত্রী আপনাকে দিয়েছে আপনার শ্বশুর বাড়ি লোকজন আলি ও যখন খাদিজুল কুবরার বিয়ে করেছেন আল্লাহ নবী মোহরানা দিয়েই বিয়ে করেছেন আল্লাহ নবীর এরকম কোনো লোভ ছিল না যে আমি খাদি যার সম্পদের মালিক হব ন আল্লাহ ছিলেন এই ব্যাপারে মহারানার পরিমানা কম দেওয়া যাবে কিনা খালি খাতা কলমে লিখে রাখলে হবে নাকি স্ত্রীকে আবার দিতে হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো খানিক্ষণ বিরতির পরে we are going for a very short break stay where very after the break we will meet all of you inshallah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lubi ji muhammad sallallahu alaihi wasallam er rasulullah সাল্ল্লাহু আলাইহাল্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবদ কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লু আল্লু অধিক জানেন তিনি বললেন তোমার কোন ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবৎ তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন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 থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে अब्दुर रजाक अबू बकर मोहम्मद जहांगीर कैम रसुल्लाम कथा हादिसर इतिबि और विश्वमयर क्रम विकास Welcome Welcome back after the break. जीवन गलोचना मोहराना डाउर कथा महारणा दे जरूरी कतारे शरिया विभिन्न माधबर विभिन्न कथबार्ता आज ब्राइड कन्या स्त्री स्टेटसम कन्सिडारा जाए बेस्ट मोहराना मन करेंट देखा गया स्त्री जे हम एगे बन मार वि फैमिली जन मध्य এই বিয়েটা দেড়াখ টাকা হয়েছিল এখন দেখা গেল ছেলেরিটি আছে এক লাখ মেয়ের দেড় লাখ তার মহরের মিসালটা ওরকম এই সময় কি করা এ সময় বসে আমরা নিজেরা বসে একটা আলোচনা করে দেখা উচিত যে কেন এই কাম ট্রি এ কমন টার্ম এটা এইভাবে মনে করেন যে ঠিক আছে ছেলে যদি এক লাখের থেকে একটু সামান্য উপরে আসতে পারে এক লাখ পঁচিশ হাজার করলো মেয়ে আবার এক লাখ পঞ্চাশ হাজার থেকে একটু নিচে নেমে আসলে এক লাখ পঁচিশে হয়ে গেল অথবা ছেলে যদি রাজি হয় দেড় লাখ দিয়ে ফেলবো তো দেড়া গেলেন অথবা এমন হতে পারে মেয়ের পক্ষে বললো যে না আমরা তো এখানে টাকা না বিবাহ হলো লাইফ এর জন্য আমাদের দেড় দরকার নাই আমরা এক লাখে রাজি হয়ে গেলাম আগেরটা দেড় লাখ হয়েছিল এটা একটু তাহলে टलिंग महराना टना ठीक है कारण उचित नर महराना ठीक करते একটা হলো দা এবিলিটি অফ দা groom হাজবেন্ডের এবিলিটি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আর স্ট্যাটাস অফ দা ব্রাইড এবং কন্যার স্ট্যাটাস এই দুটোকে একত্রিত করে ব্যালেন্স আপ করে আমরা মোহরানার পরিমাণটাকে ঠিক করতে হবে সেটা যদি আমরা করি তাহলে এটা সুন্দর হবে আর কত পরিমাণ মোহরানা হতে পারে এটা যদি কোন হাজবেন্ডের এবিলিটি অনেক বেশি থাকে তাহলে অনেক বেশি হতে পারে যার এবিলিটি কম আছে তিনি কম দিবেন এমন কি কোনো স্ত্রী যদি তোমরা কেন পরিমাণ যদি দিয়ে থাকো কেন হলো অঢেল সম্পত্তি তাহলে বোঝা গেল দিয়ে অঢেল সম্পত্তির পরিমাণও হতে পারে আমাদের মহরানা হতে পারে অঢেল সম্পত্তি আবার অল্প হতে পারে এই যে এখানে এক হাদিস রসুল্লাম বর্ণনা করেছেন এখানে যে এক মহিলা এসে আল্লাহ রসুল কল ইয়া রসুল আমি নিজেকে আপনার জন্য অক্ফ করলাম দরকার থাকলে আপনি বিয়ে করেন আল্লাহ রসুল উত্তর দিলেন না তিন চারবার হয়ে গেল একদম সে তার ইয়া রসুল আপনি বিয়ে না করলে আমার বিয়ে করার দরকার আমাকে বিয়ে করায় দেন আল্লাহ নবী বললেন তোমার কাছে কি আছে কি দিতে পারবা দিলে তুমি কোরআন শরীফের কোন কোন সুরা জানো বললো অমুক অমুক সুরা জানি ঠিক আছে তুমি তোমার স্ত্রী কে এই সুরা গুলো মুখস্ত করাবা এটা হলো তোমার মোহরানা তো এর বিনিময় রসুল্লাহ আলহিউকে दे दरकार न ওটা কাবির নামায় লিখতে হয় না লিখলে তো মানুষের দেখে মনে করবে যে এটা সস্তা বিয়ে দেওয়া লাগবে না লিখতে হবে এটা না এটা কাগজে লেখাটা এটা একটা এবং এটা একটা চিটিং, এটা একটা ধোকাবাজি এবং এটাকে এইটাকে করে না যদি আপনার পাঁচ কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকে আপনি পাঁচ কোটি লেখেন দশ কোটির ক্ষমতা থাকলে 10 কোটি লেখেন যা দেওয়ার আপনার ক্ষমতা আছে সেটা আপনি লিখবেন এর বেশি আপনি লিখবেন না क्यों लिखबे ना लिखले धोखाबाजी मिथ्याल मिथ्या करते स्वभाव बड़ अंक लेखा जा आईडिया टाइम बरमा कम होते असुविधा नहीं क्या तिखबाल्लाये मध्य बरकत दीबें मिथ्या क्या विबे আবার কিছু লোকজন আছে যে না। বেশি করে লেখায় ফেলো প্রথম রাত্রে বিয়ে হয়েছে এবং একজন চেনে না এখন স্বামী তার স্ত্রীর কাছে যাই না চুপচাপ বসে আছে আপনি কি হয়েছে আপনার অসুবিধা না। বড় একটা বিষয় আছে এটা ফয়সলা না হলে তো তোমার কাছে যাওয়া যায় না কি যে মহারা আমি তোমাকে এত দেবো কি করে আমার তো এত সামর্থ্য নাই তখন স্ত্রী ওই রাত্রে বাধ্য হয়েছি আর দেওয়া লাগবে না এরকম চালাকি করাটা আপনার জন্য না যায় আপনি আপনার স্ত্রীকে মহারানার পয়সা দিয়ে দিবেন মহারানার পয়সা দেওয়ার পরে যদি আপনাকে সে কোনো কিছু খুশি হয়ে দেয় আপনাকে ফেরত দেয় তাহলে এটা আপনার জন্য হালাল কিন্তু ফেরত আপনাকে দেবেশা নিয়ে এবং স্ত্রীকে এটা পাইতে দেন এটা যদি আপনি না করেন তাহলে আপনি ঠিক করলেন না জন্য প্রথম রাত্রে স্ত্রীর থেকে জোর করে মহরানা মাপ করায় নিয়ে যাওয়াটা এটা জায়জ না এটা ঠিক হয় না পনেরো হাজার বিশ হাজার পাউন্ড রেখে দেয় যে এটা ইনকাম হয়ে গেল কার জন্য তার মেয়ের জন্য ইনকাম হয়ে গেল এইরকম করাটাও আপনাদের জন্য জায়জ না দেখেন জিনিস একটা হইতে হবে একটা হইতে হবে কি ना आश्ते ही अलादा ना लंडने समे कबिन तो जमीन हुजुराना আপনি ক্যাশ পয়সা দেন অথবা আপনি গোল্ড দেন এটা মহারানার মধ্যে আসবে এখন কথা হলো গোল্ডের ব্যাপারে দুই অপশন আছে অনেক বিয়েতে স্বর্ণটাকে মহারানার অংশ হিসেবে অনেকে রাখেন এটা জায়জ আবার অনেকে বলেন যে না আমার মহরণাটা আলাদা হবে স্বর্ণ যেটা দিব এটা গিফট হিসেবে যাবে কিন্তু তখন আল্লাহ না করো কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তখন এটা নিয়ে আবার গন্ডগোল হয় এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে এই রিসেন্টলি এরকম এক বিষয় ডিল করতে গিয়ে দেখলাম যে তারা গহনার ব্যাপারে অর্নামেন্টস এর ব্যাপারে সোনা দানার ব্যাপারে কিছু বলে না লেখা নাই এখন বিয়ে ভেঙে যাবে এটা নিয়ে বিরাট গন্ডগোল হয়েছে এখন এই জন্য আপনারা যেটাই করবেন বুঝে শুনে করবেন হাদিয়া হিসেবে দিলে দিতে পারেন আর মহারানা থেকে কাটাতো পারেন পার্ট হিসেবে দিতে পারেন এটা আপনাদের খুশি এটা আপ টু ইউ এখন এখানে আপনার মহরানা এইভাবে দেওয়া হলো মহারানা দেওয়ার ক্ষেত্রে যদি এখন পরে যদি কোনো কারণে বিয়ের তালাক হয়ে যায় তাহলে স্ত্রীর প্রাপ্য আর যদি শারীরিক সম্পর্কর আগে হয় তাহলে ফরাদ পরিমাণ মহরানা ঠিক করা হয়েছে তার হাফ দিতে হবে ফিফটি দিতে হবে মোহরে হামজা দিয়ে মোহরে বলা হয় যেটা মহারানাটাকে ইমিডিয়েটলি পে করে দেওয়া হয় এটাই হলো বেস্ট মহরানা যেটাকে ইমিডিয়েট পে করা হয় এমন নয় যে কিছুর বাকি রাখা লাগবে তাহলে বিয়ে ভেঙে যাই কিনা এরকম কোন কথা নেই আর একটা হলে মোহরে রাখা হয় এখন এটাও যে আপনি একটা অংশ দিলেন আর এক অংশ বাকি থাকলো পরে আস্তে আস্তে সময় করে আপনি দিবেন স্ত্রী যদি এতে রাজি হয় তাহলে এই ব্যাপারে কোনো অসুবিধা নাই তাহলে আসুন আজকের শেষ করার আগে আমি আপনাদের জন্য আবার করি। আমরা মহরানার টার্মস কন্ডিশন নিয়ে কথা বলছি প্রথমত মহারানা হলো একটা কম্পলসারি গিফট যেটা স্বামী স্ত্রীকে অবশ্যই হারাম খাবেন আপনি আপনি হালাল হবেন আপনার জন্য তিন নম্বরের কথা হলো মহারানাটাকে ঠিক করতে হবে দুটো জিনিসের ভিত্তিতে একটা হলো অ্যাবিলিটি অব দ্য স্বামীর অ্যাবিলিটি সামর্থ্য এবং হলো স্টেটাস তার মহারানাটা একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ ত্যাপারে মাস আল্লাহ গুলোকে বোঝার এবং আমাদের সমাজের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এপিসোডে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন রহমতুল্লা ববরকম <much withdrawal Holmes> <outdoors> <volleyball> <discrete Laden> আল্লা সুহান করেছেন করি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লগ্ক জোড়ার সৃষ্টি সুন্নাতের বার্তা মুজফর বিনসিফ আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবমদুল্লাহ বিনাম্মদ দে আলম